আলহামদুলিল্লাহ আমরা আজকে শুরু করছি তাফসি রান সুরা আলী ইমরান এর একশো দশ নম্বর আয়াত থেকে একশো দশ নম্বর আয়াতে আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম আমরা থেমে গিয়েছিলাম দাতে করে একটু হক আদায় করে তাফসির করা যায় আল্লাহ রাবুল আলমিন মুসলিম উম্মা কে লক্ষ্য করে বলছেন কুমতুম খাই্ম তোমরা হচ্ছ উত্তম জাতি এর আগে আল্লাহ আমাদেরকে বলেছিলেন আহ নম্বর আয়াতে ওয়াল তা উম্মা তুই মুনকার একই ধরনের বক্তব্য একশো নম্বরে বলা হয়েছে তোমাদের মধ্যে একটা দল খাড়া হয়ে যাক অনেক বেশি করে দাবাতি কাজ করার জন্য। পৃথিবীতে যারা এখনো দিনের খবর পায়নি তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য অনেক বেশি সময় কোরবানি করে তারা বড় পরিকল্পনা করে দিনের জন্য অনেক সময় বের করুক এটা হচ্ছে ভলনটিয়ারলি কিছু লোককে অনেক টাইম দেওয়ার জন্য কিন্তু উম্মাতের কিছু অংশ ওই কাজ তো করবে বাকিরা যদি উম্মা ইউ আর বেস্ট অব দ্য নেশনস তোমরা সর্বোত্তম জাতি এখন এই পরিচয় যদি কারো দেওয়া হয় তো পরিচয় নিয়ে আনন্দ করার গর্ব করার এই পরিচয় দিয়ে নিজেদের সম্মান অনেক উঁচু বলে দাবি করার কোন কারণ নেই যদি কাজের সঙ্গে মিল না থাকে খায়রা উম্মত কখন হয় মানুষ উম্মের মধ্যে এমন লোক আছে জীবনে নামাজ পড়ে না মদ খায় সে খায়রা উম্মত হয়ে গেছে নাকি তার কপাল তো ভালো করে পড়েছে এই কাজটা করতে হলে তাকে এই উম্মতের মিনিমাম ডিউটি পালন করতে হবে আল্লাহ তালা সমস্ত আকামকে ফরাজ ওয়াজিবাদ কে ঠিক মত পালন করবে এরপরে হারাম হালাল বেঁচে চলবে এরপরে অতিরিক্ত আমরবিল মাফ নাহি আলি মুনকার কাজ করবে তা মরু নাবিল মাফ নিজেরা তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে ও তা না মুনকার মন্দ কাজ থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসবে বুঝে শুনে বাধা দিয়ে যেভাবে হয় আর অতু মেনুন আবিল্লা আর তোমরা আল্লাহর প্রতি নিজেরা ইমান পোষণ করবে মজবুত ইমানদার হয়ে যাবে তাই উম্মতের কাজ হচ্ছে এই কাজগুলো করা তাহলে তারা খাইরে উম হবে কিন্তু কেউ যদি এই কাজ না করে তাহলে সে খায়ের উম্মতের দাবি করতে পারে না সে ব্যক্তি বড়ইাগা আজকে মুসলিম উম্মার প্রত্যেকটি মানুষ যদি এই দায়িত্ব পালন করত তাহলে উম্মতের কি অবস্থা হতো কি অবস্থা আজকে আমাদের নিজেদের দিকে যদি তাকাই আমাদের সোসাইটির দিকে তাকাই আমাদের জাতি দেশ দিকে তাকাই তাহলে কি অবস্থা আছে আমরা কত করুণ কত শোচনীয় অবস্থা শুধু অভিযোগ করি কেন আজকে কাফের বেদিন মুসলমানদের উপরে এত ক্ষমতা প্রয়োগ করছে মুসলমানদের নিয়ে খেলছে কাফের বেদিনের আগে নিজের দিকে তাকাই মুসলমানদের কি অবস্থা কাফেররা কখন সুযোগ পায় যখন মুসলমানরা তাদেরকে ডেকে নিয়ে আসে ঠিক না। তাদের হুকুম তামিল করার জন্য এক পায়ে খাড়া তোমাদের এজেন্ডা কি আছে বলো আমরা সব বাস্তবায়ন করে দেব এই অবস্থা যখন হয় তখন সার্নাশ হয়ে যায় তখন সার্ব উম্মাতিন হয়ে যায় এই জন্য আল্লাহতালা এই লোকগুলাকেই বেশি শাস্তি দেবে আল্লাহ তালা অন্য আয়ত বলেছেন মেনু না বিবাহিত বিবাহ হে মুসলিম উম্মা তোমরা উম্ম কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না মিনকুম তোমাদের যারা এরকম অপকর্ম করে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করে না কিছু নেই নেয় না তাদের যাদের কি হওয়া দরকার ইজিউনফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে তারা অপমানিত হওয়া উচিত আল্লাহ বলছেন আর আখের আখের তাদের আরো বেশি অনেক কঠিন শাস্তি দেওয়া হবে এই মতকে যারা এই কাজ করবে না সবাই করতে হবে সবাই কিভাবে করবে কেউ বলবে না আমরা তো এত লেখাপড়া জানি না তাহলে নিজের যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন ততটুকুন করতে হবে প্রত্যেকটি ব্যক্তি তার পরিবারের মধ্যে করবে কমপক্ষে তার ছেলে মেয়ে আছে পরিবার পরিজনের অন্য সদস্যরা আছে তাদের পেছনে আমর বিনা আরুফ নাহি ইমুন কাজ করতে হবে ছেলে মেয়েকে ইউর চিলড্রেন তাদেরকে আপনি আমার বেলমা আরব নাহলে এই কাজ করতে হবে আপনার এরপরে আর একটু বাইরে গিয়ে আপনার গোষ্ঠী আছে আপনার বাড়ির আপনার চাষত ভাই বোন আপনার এই যে একটু এক্সটেন্ডেড ফ্যামিলি আছে এখানে সুযোগ আছে অনেককে আল্লাহ তারা সুযোগ দিয়েছেন আমরা এই সুযোগগুলো কাজে লাগানো দরকার এবং এই দায়িত্ব পালন করো অনেকেই আছেন দেখবেন যে তারা নামাজ পড়েন নিজে খুব আবেগ কিন্তু আশেপাশে ছেলেমেয়েরা ভাতিরা ভাতিদেরা কত অপকর্ম করছে কোন খবর নাই তিনি নিজেকে গত করান্তপ্তাহে আমরা শুনেছি যে এইরকম যারা বুজুর গানে দিন তাদেরকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন নিজে আমল করলে সে আমলের কিছু পাবে কিন্তু এই যে আরো বাকি ছেড়ে দিল আমর মারু না হিল মনকারে কাজ করলো না এই কাজ করার জন্য আল্লাহ তালা এই উম্মতকে বাছাই করে নিয়েছেন এই দায়িত্বটা এই যে দিলেন যে সারা দুনিয়ার মানুষকে তার এই দিকে ডাকবে এই কাজটা না করার কারণে হয়ে গেল শিখতে পারল না ছেলে মেয়েরা শিখল না কাজে সেই প্রতি প্রতি অবিচার করেছে তাকে যে সম্মান দেওয়া হয়েছে সম্মানকে সে অসম্মানিত করেছে এই জন্য আল্লাহ তালা বলেছেন দেখেন ফেরেসটাকে পাঠালেন যে অমুক দেশে খুব অনাচার হচ্ছে দেশটাকে ধ্বংস করে দিয়ে আস আজাব ঢেলে দিয়ে আসো ফেরেস তারা আসলেন আজাব দিতে এসে দেখেন যে একটি লোক এমন আল্লাহ আল্লাহ করেন খুব আল্লাহ আল্লাহ এত ডাকে তো ওখানে আছে। কি আল্লাহ তাল্লাহ বললেন যে তাকে দিয়েই শুরু করো কারণ সে তার চেহারায় কোনো কষ্ট ফুটে উঠেনি আমার দিনের বিরুদ্ধে যখন এই ধরনের ষড়যন্ত্র হয়েছে আমার দিনকে নিয়ে যখন মানুষ আক্রোশের শিকার বানিয়েছে তার কোনো কষ্ট হতো না দিনের বেহুর মতি করা হয়েছে তার কোনো অসুবিধা হয়নি যারা আমরা আল্লাহওয়ালাহ বলে মনে করি আমাদের এই দায়িত্ব পালন না করলে কিভাবে আল্লাহর কাছে জবাব দেব এই জন্য প্রত্যেকটি মুসলমান দায়ী ইল আল্লাহ হওয়া লাগবে মুসলিম দায়ী ইল আল্লাহ নিজের পরিসরে যতটুকুন পারি অনেক সময় দেখা যায় মনে করি বিয়ের সাথে যদি যান আর মুরব্বী মাসা খুব ওনার যদি বিবি থাকেন আলহামদুলিল্লাহ উনি সুন্দর বোরকা টোরকা পরেছেন আর জওয়ান মেয়েকে বিয়ের মাহাতিলে নিয়ে যাচ্ছেন কোন পর্দা কোন হেজাবের কোন লক্ষণ নাই এরকম কিছু মুরব্বী গোসের লোকজনকে যখন দেখি যে বিয়ের মাহে আছেন আর এইগুলো ভাতিজা ভাতিজি এরকম একটা বিয়ে আমার আত্মীয় স্বজন বেদ হচ্ছে কেন আমি সেখানে কথা বলবো না কেন আমি সেখানে ভূমিকা পালন করব না এইভাবে করে করে দেখেছেন যখন একসময় আমাদের দেশ আজকে এমন কঠিন পর্যায়ে পৌঁছে গেছে বিশ বছর আগে দশ বছর আগে আমরা এই কাজ না করার কারণে হয়েছে আমাদের দেশে আমর বিন মারুখ নাহি করে কাজ হয়নি হয়নি হকা হয়নি এদের দুনিয়াতে আদাব এসেছে আল্লাতে বলছেন দুনিয়াতেও আদাব দেব দেব এক একটি গ্রামের মধ্যে আপনার যখন কোনো কোনো ছোটকালে দেখেছি একটা গ্রামের মধ্যে হঠাৎ করে কিছু ছেলে পেলে মাথায় ঢুকলো তারা এখানে কি যাত্রা আয়োজন করবে নাটক করবে গান বাজনার আসর বসাবে দেখতাম তখন যে গ্রামের ইমাম মুসল্লি তারা মোটামুটি প্রতিবাদ করতেন কোনো জায়গায় থামিয়ে দিতেন তো যেখানে যেখানে তারা প্রতিবাদ করছেন থামিয়ে দিয়েছেন আল্লাহ তালা রহমতে সেখানে কামিয়াবি হয়েছে কিন্তু অন্য জায়গায় যেটা এখানে করা হয়নি এলাও করা হয়েছে সেখানে মুনকার মাথা তাড়া দিয়েছে প্রত্যেক বছর জমে বসেছে এবং এইভাবে আমাদের যুব সমাজের চরিত্রকে বিনষ্ট করে দেওয়া হয়েছে আজকে যদি আপনি এমন কি কাউকে নসিহাত করেন কাউকে যদি আপনি উপদেশ দেন তাহলে দেখবেন যে সেই উপদেশের পরিবর্তে আপনার জীবন কি কোন সময় শেষ হয়ে যায় তে এখন তারপরে কি এই ভয়ের কারণে ছেড়ে দিতে হবে করতেই হবে হ্যাঁ যতটুকুন লাইক্লাহা একেবারে জীবন বাজি রাখার দরকার নেই যতটুকুন পারা যায় চুপ করে বোবার মতো থাকা এটা খুবই অন্যায় কথা এবং এই আমর বিল আরো নাহিন মুন করে এই উন্মতের প্রাণ এইটা যখন উন্মাদ থেকে উঠে যাবে উন্মতের মধ্যে খায়ের থাকবে না তখন আল্লাহ রব আলিনের এই যে কুনতুম খাই উম্মিন এই পরিচয় একেবারে নষ্ট হয়ে যাবে মুসলিম জাতির পৃথিবীর কোন জাতির কাছে বলেন একটু বলার মতো অবস্থা রেখেছি আমরা কি নাই তা এখন কি সব সব শাশুড়িকে তার কিচ্ছু করার নাই একদম হতাশায় চলে যাব এখনো যদি এই মুসলিম উম্মা আল্লাহ করে যদি আল্লাহকে সাহায্য করা ইফ ইউ হেল্প আল্লাহ আল্লাহ উইল হেল্প ইউ তোমরা নিজেদেরকে যদি আল্লাহকে যদি সাহায্য করো আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন ওই সাবদা আমাকুম তোমাদের কদমকে আল্লাহ মজবুত করে দেবেন আল্লাহ তালা এখনও বলেছেন সে কথা এই জন্য উম্মাদওবা করা দরকার বেশি করে বিশেষ করে আমাদের দেশে দুরবস্থা সামনে রাখলে আমাদের সবাইকে আল্লাহকে তওবা করতে হবে যে আমরা কেউই দাবি করা নাই যে আমরা হক আদায় করেছি যারা মোটেই করে নাই আমরা তাদের দিকে শুধু আঙ্গুলি দেবো যে এরা করে নাই কেউ দিনের দুশ্মনি করে শুধু তারাই দায়ী তা নয় আমরা নিজেরা দায়ী আছে নিজেদের দিকে তাকানো দরকার যে আমরা কতটুকু হক আদায় করেছি আমাদের দায়িত্ব কি যথেষ্ট পালন হয়েছে আল্লাহ বলছে মানুষের জন্য তোমাদেরকে পয়দা করা হয়েছে আহমকাল তাহলে আমাদের একটা জব আছে আমাদের একটা মিশন আছে আমরা সৃষ্টি করেছি আমি তো পয়দা হয়েছি আমার ঘরের জন্য আমার জমি জমা কেনার জন্য আমার ব্যাংক ব্যালেন্স করার জন্য আমার জন্য আমি সারা দিন ব্যস্ত কিন্তু আল্লাহ কি বলছেন লিন্নাস তোমার ডিউটি লাগিয়ে দিতে তোমাকে আমি করেছি। আল্লাহর কাজ করার জন্য আল্লাহ আমাকে পয়দা করেছে আর আমি মনে দুনিয়া ঠিক করার জন্য শুধু আমার দুনিয়া দারে আমাদের সবাইকে আর আমরা মানুষের পিছনে দিনই কাজ করা ছেড়ে দে তাহলে আমরা কত বড় আল্লাহ তালার এই হুকুমের বেহরমতি করলাম সম্মান রাখলাম না এটা আমরা একটু চিন্তা করি ব্যাপারটা একদম ছোট ঘটনা অনেক বড় বিষয় গোটা উন্মতের ব্যাপক ভাবে আমরা এটাকে মিস করেছি হেভিলি মিস করেছি এই জন্য উন্মাতের আজকে এসে গিয়েছে তাহলে আসুন আমরা এই জিনিসটাকে নিজেদের মধ্যে জাগ্রত করি প্রত্যেকেই এখানে মনে করেন আমরা যে পরিবেশে আছি এখানেও আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের মুনকার কার যাতে না হয় বিয়েসাদী উপলক্ষে বিভিন্ন তরিকা যে সমস্ত বেহুরমতি হয় এগুলো থেকে আমরা সাবধানে থাকি এগুলাকে আমরা জায়গা না দেই এবং কেউ করতে চাইলে হেল্প করে অনেক সময় দেখা যায় যে এক পক্ষ বিয়ে পর্দা পুরোধার পক্ষে আরেক পক্ষ তার বিপক্ষে এখন আপনি গিব আপ করবেন না আপনি মজবুত থাকবেন যে হকের উপরে আসেন তিনি মজবুত থাকবেন আর যিনি মনে করেন উল্টো পাল্টা করছেন তার দুর্বল থাকা উচিত এখন যিনি হক ওরা তার কাছে গিয়ে দুর্বল হয়ে যায় কম্প্রোমাইজ করে ফেলে তাহলে তো আল্লাহ তালা কামিয়াবি দিবেন কে আপনি হক আলকে মজবুত থাকা লাগবে ইস্তেকাম লাগবে যারা বলে আল্লাহ আমাদের মাবুদ মাহবুদ আল্লাহ আমাদের রব এই কথার উপরে তারা মজবুত থাকে আপনি হকের উপরে আসেন আপনি মজবুত থাকেন এবং সে যদি উল্টা করে তাহলে দেখবেন সেই একসময় দুর্বল হয়ে যাবে কারণ আল্লাহ তালা আপনাকে হকের উপরে রেখেছেন হকের ব্যাপারে আপনি ছাড় দিবেন। না অবশ্যই আমরা চেষ্টা করব রুড না হওয়ার জন্য চেষ্টা করব বিল হেক মা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব একেবারে রাগারাগি করার দরকার নাই এত বেশি এত বেশি উল্টোপাল্টা সম্পর্ক যেন না হয়ে যায় আমি হক কথা বলতে পারি সুন্দর করে বলতে পারি এই তরিকায় এই কাজ অব্যাহত রাখতে হবে পাশাপাশি হচ্ছে দেখেন আল্লাহ তারা মোহমেন্দ্রকে বলতেছেন যে কুমতুম খাইরা উম্মা তোমরা উত্তম জাতি এরপর শেষে দিয়ে বলছেন অতুমিনাবিল্লা তোমরা আল্লাহ তালার প্রতি ইমান আনবে তো যাদের উত্তম জাতি এত দায়িত্ব দিলেন বিল কথা তারা কি ইমান প্রতি আবার কেন অতু উমিনাবিল্লা আল্লাহর প্রতি ইমান রাখো এই কথা আবার কেন বলা হলো তাকিদ কারণ আমাদের ইমান তো দুর্বল হয়ে যায় মাঝে মধ্যে এই যে বললাম আমরা কম্প্রোমাইজ করে ফেলি আমরা সে কি হয়ে যাই হ্যাঁ আর আমাদের ইমান কি একেবারে মজবুত হয়ে গেছে ইমান কি না মাঝে মাঝে আমরা যারা একটু বুঝেছি একটু করি আমাদের যেন হয়, অর্জন করে ইমান যেন দুর্বল না হয়ে যায় আমরা যেন আমাদের হকের ব্যাপারে নিজেরাই কনফিউশনে না পড়ে যাই নিজেদের ইমান যেন সে না হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন ধাক্কা খেলা এবং প্রেশার এগুলো আসলে অনেক সময় দেখা দেয় অনেকেই আর মনে হয় যে সবাই যখন এক দিকে যায় আমি আর কত উল্টা দিকে যাব। যাবো করে ছেড়ে দেয় স্রোতের উল্টা দিকে চলতে হয় ঠিক না স্রোত একদিকে আর আপনি আরেক দিকে আপনি দেখবেন অনেক আত্মীয় স্বজন এমন আছে আপনি যখন তাদের কাছে এই পর্দা পুষি কথা বলেন বিয়ের সতের মধ্যে ক বিয়ের দিনে কি এগুলা এখন ওয়াজ মাহফিল আসছি নাকি হ্যাঁ একদিন আমাকে বললেন যে একটু যখন বললাম যে একটু আল্লাহকে ভয় করো যে আরো ব্যাপক মানুষও দিনের উল্টার দিকে যাবে আপনি কি এখন কত এই জন্য তাদের সুসংবাদ যারা এই তাদের ইমানটাকে নিয়ে টিকে থাকে তাদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন ডক্টর কি সুসংবাদ দিয়েছেন বাদা আল কামা গারিবান এইভাবে ইসলাম শুরু হয়েছে তাই না মক্কার জীবনে কি ইসলাম খুব ওয়েলকাম করা হয়েছে না তারপরে আল্লাহ তালা এক পর্যায় ইসলামকে সমাজের মধ্যে কবুল করিয়ে দিয়েছেন তো প্রথম দিকে ইসলাম খুব অদ্ভুত মনে হয়েছে মানুষের কাছে এই ইসলাম চলে কেমনি এত উল্টো পাল্টা জিনিস সমাজের সঙ্গে মোটেই খাপ খায় না এমন অদ্ভুত জিনিস নিয়ে আমরা নিতে পারি না তারা কিন্তু আল্লাহ তারা কবুল করিয়ে দিলেন নবী করিম সাল্লা বলেন অচিরেই বেশি দিন লাগবে না ইসলাম আবার সমাজের মধ্যে কেমন জানি অপরিচিত আগন্তকের মতো সমাজের মধ্যে ফিট হয় না বেখাপ্পা লাগে সব একদিকে ইসলাম মানে উল্টা দিকে চলছে এরকম মনে হবে এই অবস্থায় যাদের ইমান দুর্বল তারা টিকে থাকতে পারে না যাদের ইমান মজবুত তারাই টিকে থাকতে পারে টিকে থাকলে কি হয় সবাই বলে আরে বেশি মুসল্লি হয়ে গেছে বলে না তার কথা না বেশি সুবিধা হয়ে গেছে খুব বেশি কড়া আর এখন আধুনিক রাজনৈতিক পরিবেশ হইলে মৌলবাদী হয়ে গেছে ফান্ডামেন্টালিস্ট এই জন্য এই সমাজে সবাই তাকে অগ্রহণযোগ্য মনে করবে এরকম সমাজে যখন লোকে এক দাড়ি রাখে সবাই তাকে টিটকারি করে এরকম অনেক আছে এই দেশে আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর ফজলে আল্লাহর শকর আদায় করি আমরা যে দাড়ি রাখলে কেউ তাকে টিটকারি করা মতো খুব কমই আছে কিন্তু আমাদের সমাজে এমন এমন লোকজন আছে দাঁড়িয়ে রাখলে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে যে লোকটা দাঁড়িয়ে রাখিনি এখন রাখলো তাকে কি করবে উপহাস করবে করবে ঠাট্টা করবে বিদ্রুপ করবে মোল্লা বলে গালি দিবে নামাজ পড়লে রোজা রাখলে তাকে বলবে তুমি তো বড় মৌলবাদী হয়ে গেছে দেখেছি আধুনিকতা তার কি গর্ব তিনি আধুনিক হয়েছেন ইসলাম থেকে তিনি বের হয়ে এসেছেন তিনি অনেক প্রোগ্রেসিভ হয়েছেন আর যারা ইসলামকে আমল করে তারা ব্যাকওয়ার্ড নিচে চলে গেছে ইদানি গতকাল রাত্রে পড়ছিলাম একটা লোকের লেখা আহা এই লোকটার বয়স হয়ে গেছে বহু অথচ নাম বলে সবাই চিনবেন খুব লেখালেখি করে গত কালকে রাত্রে পড়ছিল হারে লোকটাতে মৃত্যুর দ্বারে উপনীত হয়ে গেছে এখনো ইসলামের বিরুদ্ধে কলম এমন ধরা ধরে ইসলাম একটি উন্নতি তার দিলের মধ্যে এত জালা সহ্য করতে পারছে না আল্লাহ মানুষকে কিভাবে গোমরা হয়ে যায় মানুষ আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে এই গোমরা হতে রক্ষা করুন ইসলামের দুশ্মনের মধ্যে মুসলমান এত লেগেছে কেন এত মজা পায় কেন আল্লাহ তালা কলম হাতে দিয়েছিলেন এই কলমকে দিনের বিরুদ্ধে কাজে লাগালো কি আমাদের দিন করবে তার আত্ম কে দেখবেলম দিয়ে তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ যারা উল্টা দিকে চলবে দিনকে নিয়ে দাঁড়িয়ে থাকবে তাদেরকে আল্লাহ তালা অনেক বড় সুসংবাদী নবীকার হাজি বলেছেন ফাতুবা আলিল এই গরিব এই আগন্তকদের জন্য সুসংবাদ এই আগন্তক দ্বারা সমাজে অপরিচিত হয়ে থাকলো বেখাপ্পা হয়ে আসে আসে করে না তাদের জন্য তাহলে ব্যাপারে কম্প্রোমাইজ না করলে সবাই একদিকে আপনি উল্টো দিকে আছেন আলহামদুলিল্লাহ আপনি একলা হলেও থাকবেন তাহলে আপনি গরিব হওয়ার সুসংবাদ পেয়ে গেলেন আপনার জন্য সুসংবাদ আছে বলে গরিব হলি তো মসিবাদের কথা কে চায় হইতে আমাদের এমন দুর্ভাগ্য আমাদের দেশে অনেকেই হাদিসটাকে উল্টা তর্জমা করে বসেছে এই হাদিসের তরজমা হলো সঠিক তর্জমা হলো যে ইসলাম এসেছে পৃথিবীতে গরিব হিসাবে নয় দরিদ্র হিসাবে নয় ইসলাম এসেছে সমাজে অপরিচিত অগ্রহণযোগ্য বেখাপ্পা বেখাপ্পা লাগে এইরকম হালতে কারণ সমাজের মানুষের রুচি একরকম ইসলামের রুচি আরেক রকম আর নবী কার্লা সাহাবাদের জমানায় সবাই যখন হলু তখন আর অপরিচিত থাকলো না সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে আবার আস্তে আস্তে উন্মতের মধ্যে অধপতন হতে দিন থেকে যেতে যেতে এখন যারা ইসলামকে ধরে রাখে ইসলাম আবার একটু কেমন জানি অপরিচিত বেখাপ্পা বেখাপা হয়ে গেছে তাহলে গরিবের অর্থ হলো অপরিচিত আর আমাদের দেশে গরিব অর্থ কি দরিদ্র ধনির বিপরীত গরিব তা আমাদের দেশে যে গরিব এই অর্থটা এটা আরবি অর্থ নয় এই ওই গরিব উর্দু এবং ফার্সিতে গরিব মানে দরিদ্র আর আরবিতে গরিব মানে হচ্ছে অপরিচিত আগন্ত যাকে কেউ চিনে না হা গা ইনসান গরিব না এই লোকটি একদম অপরিচিত দেখছি আমি তো ওকে চিনি তো ওই ফার্সি আর উর্দু গরিব আরবি গরিব আমাদের কিছু কিছু তারা বলেছে দেখো গরিব হিসাবে ইসলাম আসছে গরিবের সঙ্গে ইসলাম থাকবে এটা উল্টা হয়ে গেল এইটা তোর জমা না হাজি অনেকে কিন্তু এটা ভুল বুঝছে ছোট আমি তাই জানতাম এরকমই শুনছি ওয়াজ টুয়াজে বড় হয়ে বুঝতাম যে গরিব অর্থ কি আরবিতে যেমন একটা কথা আছে গোলাম আমরা বললেন গোলাম অমুকের গোলাম তমুকের গোলাম তো গোলাম মানি এটা ফার্সিতে গোলাম মানি কৃত দাস আরবিতে গোলাম মানি হলো বয় বালক এরকম কিছু উর্দু ফার্সি আমাদেরকে কিছু প্রবলেম করেছে আরবিতে মধ্যে কনফিউশন সৃষ্টি করে দিয়েছে যাই হোক এখন আমরা আসি যে এই মজবুতি আল্লাহ তারা চেয়েছেন আমাদের কাছে এই করতে গিয়ে চ্যালেঞ্জ আছে না বিল করতে হলে মজবুত ইমান লাগবে কত জেল জুলুম পরীক্ষা জীবন বাজি রাখার প্রশ্ন এগুলো আসে জীবন বিপন্ন হয়ে যাচ্ছে আমর বিল মারু নাহির কাজ করতে হলেও কিন্তু সেই কাজ করে যেতে হবে আলাপ আলোচনা সেই কথা আল্লাহ তালা আবার ফেরত আসলেন মুসলমানদেরকে কিছু নসিহাত করে এরপরে আবার আসলেন যে দেখো আহলি কিতাব যারা আছে তাদের সঙ্গে তোমাদের এই যে সম্পর্ক তাদেরকে তোমরা চেয়েছিল ইসলামে দেওয়া দিতে তারা কবুল করল না তারা তোমাদের দুঃশনই করছে এই ব্যাপারটা আল্লাহ সম্পূর্ণ সচেতন আছেন, তোমরা এই জন্য ঘাবড়িয়ে যেও না তারা কিতাব তারা সবার আগে আনার তোমাদের আগেও কিন্তু তারা তা করল না ওলা আহ কিতাবাহন আহলো কিতাব লোকেরা যদি ইমান আনত কতই না ভালো হতো তাদের জন্যে আহলু কিতাব যদি কেউ ইমান আনে তার ভালো কি জানেন কোন ইহুদি বা কোন খ্রিস্টান হয়েছে। এরপরে সে যখন লেখাপড়া করে ইসলাম কবুল করে আল্লাহ তাকে দিবেন যে আগের নবীর ইমান ছিল আরেক নবীর উপরে ইমান আনার তৌফিক আল্লাহ তালা তাকে দিয়েছেন লাকান হাই আল্লাহম কতই না ভালো হতো তাদের জন্য ডবল ডবল ভালো হয়ে যেত কিন্তু মিনহুমুল তাদের কেউ কিন্তু তারা ডবল ডবল পুরস্কার পেয়ে গেছেন আমরা গত সপ্তাহে কিছুটা শুনেছি তারা অনেকের নাম ছিল কিছু কিছু আমরা জানি যেমন আদুরাম রাহ আনহ এই এরকম অনেক সাহাবী যারা ইমান এনেছেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন ডবল ডবল পুরস্কার দান করেছেন আর মেজরিটি ইমানকে মিস করে ফেলল ফাঁসে হয়ে গেল এবং তারা দুই দিনের দুশ্মনি শুরু করে দিল এতে আল্লাহ তালা বলছেন তিনি জানেন তোমরা এটা নিয়েছেন সেটা নিয়ে তোমরা সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হইও না তোমরা তোমাদের কাজ করে যাও তোমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন যে মর্যাদা দান করেছে তোমরা সেই কাজ চালিয়ে যাও এবং আলহামদুলিল্লাহ কার জামানায়। মদিনায় বসে একদম নবী করিম পাশে থেকে ইহুদি যারা ছিল বনু ইসলাম কবুল করল না মানে অল্প কিছু ছাড়া মেজরিটি থেকে গেল তাই কি ইসলামকে তারা আটকাতে পেরেছে গোটা আরবে ইসলাম ছড়িয়ে পড়েছে পুরো আল জাজিরা আরবিয়া ইসলামের আন্দারে এসে গেছে কি অর্ধেক পৃথিবীতে ইসলামের দাওয়াত আনাচে কানাচে পৌঁছে গেল সেই কথায় আল্লাহ তালা বলছেন যে বিরোধীদের দেখে তাকিয়ে তোমরা এত কষ্ট দেবে আর কি এবং তাই হয়েছে মদিনায় নী করিম সাল্লা কষ্ট দিয়েছে তারা টাইম টু টাইম বদর তারা কাফর সঙ্গে দিয়ে যোগ সাদস করেছে তাদের সঙ্গে গিয়ে তারা ষড়যন্ত্র করেছে মদিনার ভিতরে ইনফরমেশন পাস করে দিয়েছে ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ বলছেন কোনো ক্ষতি করতে পারবে না পারবেনা ওগুলাকে নিয়ে তোমরা না। এখনো আমরা মনে করি মুসলমানরা শুধু অনেকে চিন্তা করে হাই রে এত দুনিয়া সব মুসলমানদের বিরুদ্ধে একমত হয়ে গেছে আমরা কি করি কে আপনি কোন রাস্তা খুঁজে পাই আল্লাহ তালা বলছেন ওগুলার হিসাব কম করো নিজেদের হিসাব বেশি করে করো তোমরা কি করতে পারো কতটুকু করছো এটা দেখো বেশি করে আমরা যদি এগিয়ে আসি আল্লাহ সাহায্য করবে কাজে এত ষড়যন্ত্র এটা নিয়ে এত হতাশ হয়ে যায় এই হতাশ হওয়াটা ঠিক নয় বরঞ্চ নিজের দায়িত্ব পালন করা উচিত আর এই যে বিশেষ করে মদিনার ইহুদের কি তারা যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করতেও আসে কোন সময় লড়াই হয়ে যায় তাহলে দেখবে তোমরা তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে তারা রনে ভঙ্গ দিচ্ছে তাই হচ্ছে খাইবারের সময় তারা আর যুদ্ধ করতে রাজি হয়নি তারা দুর্গর ভিতরে বন্দী হয়েছিল আল্লাহ তালা মোসম্মদকে বিজয় দান করেছে তারা সবসময় পরাজিতই হয়ে গেছে অথবা রনে ভঙ্গ দিয়ে চলে গেছে এখানে আল্লাহ তালা ওদকে এ অনেক উৎসাহিত করেছেন আশা দিয়েছেন তোমরা যদি এগিয়ে আসো বাতিন শক্তির এত মারণাশ্র এত কিছু এগুলো দেখে তোমরা ভয় পেয়েও না হবে না তাদেরকে সাহায্য করা হবে না সাহায্য কাদেরকে করা হবে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে তাদেরকে সাহায্য করার লায়ুন সরুন বলে দিয়েছেন আর মুসলমানদের ব্যাপারে বলেছেন ইনতামসুরুল্লাহ তাদেরকে আল্লাহ সাহায্য করবে না বলে দিলেন আর আমাদেরকে দায়িত্ব করা সাহায্য করা আল্লাহ দায়িত্ব বলে দিয়েছেন আর কি করবেন আল্লাহ উম্মদ কে বলেন এরপরে উম্মদ যদি এভাবে ছেড়ে দেয় দায়িত্ব পালন করা এরপরে আল্লাহ আরো বলছেন যারা আহ কিতাব হয়ে দিনের দুশ্মনী করেছে তাদেরকে আল্লাহ করবেন অপমান আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে তারা অপমানিত হবে যেখানে থাকুক অনেক জায়গায় তারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আর বেঁচে থাকতে হলে কারো উসিলায় কারো সাহায্যে তারা বাঁচবে একা তাদের উপরে তাদের শক্তি তারা পৃথিবীতে টিকতে পারবে না সব বলা মুশকিল কিন্তু আপনারা বুঝতে পারছেন কোন আল্লাহ বলছেন তারা নিজের শক্তির উপরে দাঁড়িয়ে মুসলমানদের সঙ্গে মোকাবিলা করছে আরো কারো কে আরবে দিতে হয় তাদেরকে কিন্তু মুসলমানদেরকে কারকে আরবে দেওয়া লাগবে না আল্লাহর কে আরবে তো তারা বলেন যে ইল্লা হাবলিম আল্লাহ আল্লাহ কিছু তাদেরকে আল্লাহ তো সবাইকে কিছু না কিছু দেন যে কোন কোনো সময় আল্লাহ তাল্লা তাদেরকে কিছু যাতে করে তারা রক্ষা পায় সেটা হাবলু মিনাল্লাহ এবং আল্লাহ মুসলমানদেরকে তখন এটাকে কি বলে আহলুদ্দিমা জিম্মি হিসাবে মুসলমানদের সমাজে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন মুসলমানদের প্রতিনিধিত্ব মুসলমানদের নেতৃত্ব মেনে নিয়ে তারা জিজি কর ট্যাক্স আদায় করে তারা সেখানে থাকতে পেরেছে এটা হাবলু মিনাল্লা মোমেনদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন তাদেরকে তোমরা রাখো তবে তাদেরকে মানুষ তাদেরকে তারা নিজস্ব হই টিকে থাকতে পারবে না তারা আল্লাহর গজবের শিকার হয়ে গেল হক কে জেনে বুঝে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহর গজবের শিকার হয়ে গেল অদূরিবাদ আলাই হিমুলা আর তাদের প্রতি এই মাসকানা মিসকিন থাকা পরমুখাপেক্ষি হয়ে থাকা চিরজীবনের জন্য লিখে দিয়েছেন আগের কথার ব্যাখ্যা যে কোনদিন তারা ইন্ডিপেন্ডেন্টলি পৃথিবীতে থাকতে পারবে না কারো কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে বাঁচতে হবে আর যাদের মুখাপেক্ষি হয়ে আছে তারা যদি ছেড়ে দেয় তার টিকতে পারবে না ذلك بأنهم كانوا يكفرون بآيات الله كان الله تعالى تدر لكيه ديه تدر لكيه ديه كنو دي شدين بحبه تدر نجيرات تدر لكيه تبعه بطريقة دوحي سارا كارو كيهرب سارا اي جنو تدر دو چو كاتل كوريه يكفرون بآيات الله اك نمبر جو الله آيات كيه تدر جنبوزي كفري كوري كوريه تدر جانه اي قرآن الله آيات بغير حق আর তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে ওই জাতির মধ্যে নবীদেরকে হত্যা করার কাজ অনেক বেশি হয়েছে হত্যা করেছে আজকে হত্যা করার জন্য চক্রান্ত তাই না মানুষ আশ্চর্য হয়ে যায় কেউ কেউ বলে যে তুই এত আল্লাহ হলে মানুষ তাকে কষ্ট দেয় কেমনি আল্লাহ নবীরা কি আল্লাহওয়াল্লাহ কম ছিলেন নাকি তাদেরকে হত্যা করা হয়েছে আর আপনাকে আল্লাহ নবী কে তারা মহব্বত করতে পারেনা ছেড়ে দিতে পারেনি আপনাকে ছেড়ে দিবে কেন কাজে ইসলামের জন্য যদি এরকম ত্যাগ কোরবানি আসে এটা কারো অপমান নয় তার জন্য কে আমাদের দিন বিশাল শানের কারণ হয়ে যাবে যাকে আজকে অপমানিত মনে করা হচ্ছে তার সাম সেদিন দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহর দিনের জন্য যে কোনো ত্যাগ কোরবানি আল্লাহ তালার কাছে বিশাল নিয়ামতের কারণ হয়ে যায় যাদেরকে আল্লাহ তালা পরীক্ষা ফেলে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে এবং কামত দান করুন আল্লাহ তালা তাদেরকে আমাদের মধ্যে নিরাপদে ফিরে নিয়ে আসুন এই শাস্তি তাদের প্রতি এই জন্যে তারা আল্লাহ অনেক নাফরমানি করেছে এবং অনেক সীমা লঙ্ঘন করেছে আজকে বলা হয়েছে ঠিক তেমনি এই মুসলিম জাতীয় কান বিমা আটা দুন অনেক সীমা লঙ্ঘন করলো তারাও আল্লাহ তালা কাছে আদাবের মোস্তাহেক হয়ে বসে আছে এরপরে আল্লাহ তালা এর সাথ করছেন প্রত্যাখ্যান করেছে অনেকেই গ্রহণ করে ফেলেছে তারা সবাই একরকম নয় আল্লাহ তালা বলছে আবার আহলে কিতাব হলে সবাইকে তোমরা একপাল্লায় মেপো না অনেকেই তারা যেমন আবদুলাই সালাম। এবং এরকম বেশ কিছু মানে ইহুদিদের আলেম ইসলাম কবুল করে ফেলেছিলেন এবং তাদের ইসলাম এত সুন্দর করে কবুল হয়েছে গত সপ্তাহে আমরা আবদুল সাল্লামের স্টোরি আপনাদেরকে বলেছি এদেরকে তোমরা ওইরকম মনে করো না তাদের মধ্যে অনেকেই ভালো মোমেন খুব উঁচু মানের যারা ভালো আগেও তারা ইবাদত করতেন আল্লাহকে সহিতরিকায় তিনি আসার পরে ইমান আনতে তাদের সময় লাগেনি ওনাকে চিনে ফেলেছেন এবং ওনাদের আমল অনেক উঁচু মানের ছিল তাদেরকে আল্লাহ তারা প্রশংসা করছেন তারা কেমন উম্মাতুন কাহা তারা কে এরকম অনেক আহলে কিতাবের মধ্যে ছিল এবং আছে ওই সময় ইয়াতলুন আয়াতিল্লা রাত জেগে জেগে তারা আল্লাহর আয়াত পড়ে তেলাওয়াত করে নামাজের মধ্যে নামাজের বাইরে আ না আল্লাহলে রাতের অনেক সময় নিয়ে ওয়াহিয়াস যুদ আর এই তেলাওয়াত করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে সজ্জায় চলে যায় কাজে আহলে কিতাবের অনেক লোক বড় শানওয়ালা হয়ে গেলেন এই নবীর প্রতি ইমান আনার কারণে তারা অটুট আছে যেগুলো তোমাদেরকে করতে বলেছি আল মাফ এবং না কাজ তারা করে যায় ও ইসারিয়া উন অনেক ভালো কাজে নেক কাজে তারা অনেক আগে আগে চলে তাহলে ইশারিয়া উন আফিল তারা ভালো কাজে আগে আগে থাকে এটা মমিরদের একটা ভালো গুণ যে তারা এ নামাজ পড়ে কোরআনতালাওয়াত করে লাইল করে আল্লাহর প্রতি আরফেরাতে প্রতি ইমান তাদের ইয়াকির মজবুত আমর মারফুলাহিনে কাজ করে আর ইসারে নফিল খাইরাত সমস্ত ভালো কাজে তারা আগে আগে আসে ভালো কাজে আগে আগে থাকা এটা একটা বড় কিসমতের বিষয় তাই না আর গান বাজনা বৈশাখী মেলার আগে আগে থাকা আরেকটা মাসি ইসারেফিল কিছু লোক আছে এগুলাকে নেতৃত্ব দেয় এবং সেটা যেন গর্বিত বৈশাখী মেলার আয়োজক গান বাজনা আয়োজক শিল্পী আনে হ্যাঁ তারপরে নর্তকি আনে এগুলাকে প্রদর্শন করে করা এগুলার নেতৃত্ব দেয় তো আল্লাহ রাবুল্লা আলম কাকে এই তৌফিক দেন ভালো কাজের আর কার কপাল পুড়ে যায় মাহরুম হয়ে যায় খাইয়ের থেকে তো এজন্য সবার চেষ্টা থাকতে হবে আল্লাহ আমাকে খায় রাতের কাজে ভালো কাজে আগে আগে রাখেন সব কাজে আগে থাকে না মধ্যে আগের চাপে নাকি শেষের চাপে কিছু লোক তো আছে না মধ্যে এসে বলে এত সামনে গিয়ে বসে লাভ কি একদম লাইন হেলান দিয়ে বসে থাকে আছে কিছু এক এরকম সকাল সকাল আসে কিন্তু পিছনে বসে থাকে আগের কাতারে থাকে না নবী করিম সাল্লা কি বললেন কিছু লোক আছে যে তারা সব সময় পিছনে থাকে জাননাতে গেলেও তারা পিছনে থাকবে সামনে তাদের নসিব জুটবে না তাই না এই জন্য আগের কাজ থাকে না আমাদের ব্যাপারে দিনই দাওয়াতের কাজে আগে আগে থাকবে কিছু লোককে আসে দাওয়াতের কাজে যায় করে বের করা যায় না সংকোচ লাগে আগে সব কাজে আগে আবু একটা ছোট্ট নপলতা রেখেছে আবু কর্লাহ আনহু বলে আমি আজকে দান আজার সরিখ হয়েছে আমি আজকে একজন লোককে খাবার দিয়েছে আমি সব কাজ এরকম কয়েকটা কাজের মধ্যে তিনি আমি শুধু তিনি হাত সব কাজে আগে অমর তারা আহ প্রতিযোগিতা করতে গিয়ে দেখলেন যে ওনার আগে দাওয়া যায় কিনা একদিন তবুকের যুদ্ধের সময় সেখানে গিয়ে দেখেন আবু বাকর আগে সব দিয়ে দিয়েছেন তিনি অর্ধেক নিয়ে গেছিলেন ঠেকে গেলেন যে আবু আপনার সাথে দিন কাজে প্রতিযোগিতা করে কেউ টিকতে পারবে না এত আগে আগে উলায়ক আহমদ সাবেকুন হ্যাঁ উলায়ক আহমদ মুখারবুন তাহলে এটা হচ্ছে ভালো ইমানদারের লক্ষ্য আবু বকর তালা আনহু যখন আহ এভাবে সবগুলো দিয়ে সব কাজে তিনি আসেন তিনি আল্লাহ নবী করিম সাল্লাহাম বললেন যে এই ব্যক্তি এই ভালো কাজগুলো করবে জান্নাতের সমস্ত দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে আরেকটি হাজি সে এসেছে যখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এই আমল করলে জান্নাতের এই দরজা খুলে যায় ওই আমল করলে বললেন আরেক দরজা খুলে যায় ওই আমল করলে আরেক দরওয়াজা খুলে যায় তিনি বল আসে এমন লোক আসে তার জন্য সব দরজা খোলা হয়ে যাবে আর আমি আশা করি তুমি তাদের মধ্যে অন্যতম দেখেন হিমত লাগবে দিনের জন্যে আমি আগের কাতারে থাকবো কোন রকম নামাজ পড়ে বিদায় হয়ে জড় দেব এইরকম চিন্তা করা লক্ষণ করি যে কোনো দিনের কাজে থাকি সবসময় আল্লাহ আমাদেরকে দোয়া শুকিয়ে দিয়েছেন রব্বা নাহিনা আইন মুতিনা ইমামা কি বলা হয়েছে এখানে এই দোয়া তো আমরা সবাই করি বোধ অনেকে আল্লাহ আমাদেরকে এমন স্বামী বা স্ত্রী দান করেন এবং সন্তান সন্ততি দান করেন যাদের দিকে তাকালে আমাদের দিলটা খুশি হয়ে যাবে স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে এই জন্য আমল আখলাক কোরআন শরীর নামাজ জামাতে জোর দেওয়া মাসা আল্লাহ আমার বেগমকে ফোন করিয়া একজন মহিলা জানালেন যে আমার ছেলে একটা দিনও জামাত মিস করে না এরকম দরে একেবারে ছোট দিনে হোক বড় দিনে হোক মাসা আল্লাহ কি নোম কথা না আলহামদুলিল্লাহ এরকম মেয়ে এবং সন্তান সন্ততি স্বামী স্ত্রী দান করেন আর ও যান্না আলী মুমামা আল্লাহ আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দেন এখন ইমামের অর্থ কি ইমাম মিনাল আমাম সবাই ইমাম হয়ে গেলে পরে মুসল্লি পাওয়া যাবে কোন জায়গায় ওই ইমাম না অনেক লোক আমনের দিকে চলে আসে আপনি দেখবেন একজন ভালো লোককে দেখলেই অনেক লোক তাকে ফলো করতে চায় ভালো ছেলে মেয়ে দেখলে তার মতো নিজে ছেলে মেয়ে হোক এটা তামান্না করে কাজে ভালো হতে পারা এটা আল্লাহ নিয়ে আমাদের এই জন্য আমার নাম কাম লাগবে সেটা নয় যে আমার উচিলে যদি অনেক লোক দিনের দিকে আসে তাহলে হবে কি আপনি যে লোককে অনুপ্রাণিত করে দাওয়া দিয়ে বুঝিয়ে শুনিয়ে দিনের দিকে নিয়ে এসেছেন আসার পরে তিনি যত নেক আমল করবেন তিনি যত পরিমাণ নেকি পাবেন আল্লাহ তালা সমপরিমাণ নেকি আপনার খাতায় দান করবেন আপনার উচিলে যদি জন দিনদার হয়ে যায় সে ইমামের অর্থ হচ্ছে যে অনুকরণীয় হওয়া অন্যদেরকে উৎসাহিত করতে পারা সামনের কাতারে থাকা আল্লাহ কিতাবের লোকগুলো প্রশংসা করে বললেন যে ওই সারে নফিল খাইরাত তারা নিকাজে খুব দৌড়াদৌড়ি করে সামনে কাতারে থাকে দ্রুত গতিতে যায় তারা পিছনে পড়ে থাকার লোক নয় সত্যিকার হতে পেরেছে এইরকম যারাই কোনো খায়ের কাজ করে যে যেকোনো মমিন বান্দা এরকম কোনো খায়ের ভালো কাজ করে নেক কাজ করে দিনের কাজ করে কখনোই সেটাকে ডিনাই করা হবে না আল্লাহ তালা কোনোটাকেই ফেলে দেবেন না ডিনাই না সবগুলাকে আল্লাহ তালা কবুল করে ফেলবেন আল্লাহ তালা কবুল করার জন্য বসে আছেন অপেক্ষায় আছেন অল্লাহ আলী মমবিল মুতাকিন তিনি ভালো করে জানেন সত্যিকার মোত্তাকি কে এখন অনেকে আমরা হয়তো কিছু দিনের কাজ করি এখন মোত্তাকি কদ্দুর আছি কে জানেন আল্লাহ জানেন তাই বলে আমরা একটু কাজ আবার খুব কনফিডেন্স চলে না আসে আমি তো অনেক মোত্তাকি হয়ে গেছি আমি অনেক দিনের কাজ করি আমি অনেক লোকে ওয়াজ করি বুঝাই এই রকম ধোকা দিতে পারে আমাদেরকে শয়তান আসল মোত্তাকি কে কাকটা কবুল হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানেন না এই জন্য যে যত বেশি দিনের কাজ করবেন তিনি তত বেশি আল্লাহ তালার কাছে আজিজ এবং মনকাসের থাকবেন হাই আমার এগুলা যদি কবুল না হয় আমার যদি কোন রিয়া ধরা পড়ে যায় আমার যদি অন্য কোন মতলব চলে আসে আমার কি উপায় হবে এগুলা চিন্তা করে তারা সব সময় অস্থির থাকে যে আল্লাহ কি আমার হেদমত কবুল করছেন কাজে গর্ব অহংকার রিয়া এটা বাড়ির কাছে আসতে পারে না সত্যিকার মত তা কি বলে এই জন্য ইব্রাহিম আলাইসালাম জানেন যে আল্লাহ ওনাকে কোন ঘর তৈরি করতে বলেছেন তিনি জানেন না যে এই ঘর হবে আল্লাহর ইব্রাহিম করেন আর দুইজন মিলিয়ে আল্লাহর কাছে সারাদিন দিতে থাকেন দয়া করতে থাকেন কি রব্বানা তাকবনা ইন্নাকানা আল্লাহ আপনি কবুল করেন আপনি কবুল আপনি কবুল না করলে মেহনত কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমাদের সমাজে কিছু একটু করলে আমরা সেলিব্রেট করি হ্যাঁ আমরা এটা করে ফেলেছি ওটা করে ফেলেছি এটাকে আমরা উদযাপন করতে চাই এটা আমাদের ধোকা আমাদের আমলকে বরবাদ করে দেয় একটু করে আমরা বলি যে আমরা এই করতে পারি সেই করতে পারি এত কিছু করে ফেলেছি এই এগুলো যত কম করা যায় সেলিব্রেটন যত হাম্বল থাকা যায় হয়ে যাক আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন যারা কুফরি করেছে তাদের এত টাকা পয়সা ক্ষমতা আল্লাহর কাছে যখন আল্লাহ ধরবেন কিছুই করতে পারবে না হুম ফিহা খালিদুন এরা সব জাহান নামের সঙ্গী সেখানে চিরদিন থাকবে আর তারা যে টাকা পয়সা খরচ করে দিনের দুশো পয়সা করে খরচ হয় নাকি হয় না অনেক পয়সা খরচ করে আমরা দিনের জন্য খরচ করি আমাদের পরিমাণ কত খুব কম আর দিনের দুশ্মনির জন্য যারা খরচ করে এই ইসলামকে ঠেকানোর জন্য যা খরচ করে তার পরিমাণ কত কয় গুণ হবে অনেক গুণ হবে নিজের পকেটের পয়সা খরচ করে দিনের দুশ্মনী করে তাদের কথা আল্লাহ বলছেন যারা করার জন্য হ্যাঁ আর মনকার কে ছড়িয়ে দেওয়ার জন্য পয়সা খরচ করে তাদের অবস্থা হচ্ছে কামাশালের একটি বড় বাতাসের মতো রিয় বাতাস হলো ওই বাতাস যেটা তুফান তুফানটা কেমন ফিহা শেরুন এমন তুফান তার মধ্যে প্রচন্ড ঠান্ডা রয়েছে জুলুম করেছে গুনা করতে করতে দিনে দুস্মনি করতে করতে তাদের খ্যাত খামারি গিয়ে ঠান্ডা বাতাস তাদের খ্যাত খামারকে হালাক করে দিয়েছে সেররুন বলা হয় ওই তুফান যে তুফানের মধ্যে এত ঠান্ডা আছে যে ঠান্ডা খেতের শস্যকে জ্বালিয়ে দেয় ঠান্ডা জ্বালায় কেমনি আগুন হলে জ্বালানোর কথা ঠান্ডা ও জ্বালায় এটা কি আমরা প্রমাণ পাই দেশে যখন বরফ পড়ে তখন যদি কোনো খেত খামা থাকে আপনার গার্ডেনে কি হয় মনে হয় হয়ে গেছে পড়ার মত মনে হয় তাহলে আগুন শুধু পোড়ে না ঠান্ডাও পুড়ে আল্লাহ এক্সাম্পল দিলেন যার ক্ষেত পুড়ে গিয়েছে এত কষ্টের ফসল পুড়ে গেল তার মাথায় হাত বিপদের দিনে আর কোন ফসল নাই সব পুড়ে শেষ এই লোকগুলোরও তাদের দুনিয়ার সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে আখড়াতে যাবে খালি হাতে মাথায় হাত দিয়ে আফসোস করবে কিসের পিছনে পয়সা নষ্ট করলাম এত কলম ধরলাম কোন্টার পিছনে এত টিভিতে টক করলাম দিনে দুশ্মনী করার জন্য পত্রিকায় এত লেখালেখি করলাম এত খরচ দিলাম এত চালালাম সাংস্কৃতিক প্রোগ্রাম ছড়িয়ে দিলাম ইসলামের জন্য এই জালিমগুলো যখন আফসোস করতে থাকে কে দিন আল্লাহ তালা বলবেন যে আল্লাহ তাদেরকে মোটেই জুলুম করেননি তাদের কপাল পরা গিয়েছে তাদের নিজেদের কারণে নিজেদের উপরেই জুলুম করে যখন মানুষ গুনা করে জুলুম করেছি নাফসি জুলমান আল্লাহ নিজের উপর অনেক জুলুম করেছি কি জুলুম করেছি নিজের উপর জুলুম কেমনি হয় গুনা করলে এজন্য তারা নিজেদের উপরেই গুনা জুলুম করেছে গুনা করে আর এই খালি হাতে আল্লাহ তালা কাছে গিয়েছে এবং সেখানে তাদের জন্য অপেক্ষা করছে আজা বু আলীন কঠিন আজা আল্লাহ রব আলমিন আমাদেরকে এই যে দিনের দায়িত্ব পালনের কথা দিয়েছেন কুন্তুম খাই উম্মা এই দায়িত্ব পালনের জন্য তফিক দান করো